الحمد لله الحمد لله نحمده ونستعلمه ونستغفعه ونؤمن به ونتوكل عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 হামাই তালা ই বরালি বরালি খালা বড় বড় কাহি বাহু র সুরব কারার এই আয়াত গত জুমায় রোজা ফরজ করা সংক্রান্ত আয়াত রবুল আলমীন ঈশ্বাদ করছেন হে ইমানদারেরা কুতিবা আলী কুমুসলিয়াম তোমাদের উপর রোজা লিখে দেওয়া হয়েছে না অনেকবার এই বিষয়টা বলেছি যে রবুল আলমিন যখন খুব বড়ো নিয়ামতের দিকে ইঙ্গিত করেন বান্দাহকে খুব বড়ো ধরনের কোনো বিষয়ের প্রতি সতর্ক করেন ডাক দেন তখন ওই মমিন বান্দাদেরকে খাস করে ডাকতেন ইয়া ডাকটা। বান্দার সাথে আল্লাহ ইমানের যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে ডাক দেন। ডাকতেন আছে উদ্দেশ্য হল যে ডাক দিয়ে রবুল আলমিন যে কথাটি বলবেন পরবর্তীতে এই কথাটি অত্যন্ত দাবি কথা খেয়াল করে শোনা তারপরেই রবুলা আলমিন বলতেছেন কুতিবা আলি কুমসিয়া আমাদের উপর রোজা ফরস করা হয়েছে কুতিবা মানে লিখে দেওয়া আর ফরজ করা হয়েছে এই শব্দ যদি আমরা যে অর্থটা করতেছি এর জন্য শব্দ আসছিল ফরিজওয়া ফরস করা হয়েছে ইফতারাজ্লা হুসান আল্লাহ তালা ফরজ করেছেন কিন্তু আল্লাহ তালা ওই ফরজের শব্দ ব্যবহার না করে শব্দ ব্যবহার করলেন কুতিবা লিখে দেওয়া হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে বিষয়টা এত গুরুত্বপূর্ণ এটা শুধু মৌখিক কথা নয় অনেক বিষয় আছে যখন মৌখিক হয় সেটা এক পর্যায়ের থাকে তার গুরুত্ব একরকম থাকে কিন্তু সেটা যখন লিখিত আকারে হয় তখন সেটা গুরুত্বপূর্ণ বিষয়টাই লিখিত আকারে হয় অথবা লিখিত আকারে হওয়ার পর বিষয়টার গুরুত্ব বেড়ে যায় যে কারণ যেটাই হোক তো রোজা সম্পর্কে আল্লাহ তা আল্লাহ বলতেছেন কুতিবা লিখে দেওয়া হয়েছে এখন বাংলা হয়তো ঘাবড়ায় যেতে পারে যেমন আমল না খেয়ে থাকার আমল কি চিকিমরি ডাক্তার কি বলে আমার স্বাস্থ্যের কী অবস্থা নানা রকমের প্রেরেশানই তার মাথায় আসতে পারে আল্লাহ তা অতীতের উদাহরণ টানতেছেন যে পেরেশান হওয়ার কোনো কারণ নাই এই আমল এটা নতুন কিছু নয় কামা কুতি বা আল্লাহন আমিন কবলি কুম অতীতের মানুষের উপরেও আমার এই বিধান ছিল এটা নতুন কোনো আমল নয় যে তোমার উপর দেওয়ার কারণে তুমি মরে যাবে তোমার কষ্ট হবে অতিরিক্ত কোনো কষ্ট হবে এইরকম না অসাধ্য নয় এটা তোমার সামর্থ্যের মধ্যে শরীয়তের এমন কোনো আমল নাই যেগুলো বান্দার সামর্থ্যের মধ্যে না যা বান্দার সামর্থ্যের মধ্যে না ওটার জন্য বান্দা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হ মেয়েদের যখন মেয়েরা যখন অসুস্থ থাকে তখন তাদের জন্যে রোজা এবং নামাজ নিষেধ একটু খেয়াল করব বিষয়টা মেয়েরা যখন অসুস্থ থাকে তখন তাদের জন্যে রোজা এবং নামাজ নিষেধ কিন্তু মশালা হইলো রোজা পরে কাজা করতে হয় নামাজ কাজা করতে হয় না মশালা হইল রোজা কাজা করতে হয় নামাজ কাজা করতে হয় আলোটা বুঝে আসলো কিনা মেয়েদের যখন মেয়েরা যখন মাসিক যে অসুস্থতা তাদের ওই অসুস্থ অবস্থায় তাদের জন্য নামাজ পড়া নিষেধ রোজা রাখা নিষেধ ওর আংশিক তেলাওয়াত করা নিষেধ মসজিদে ঢুকা নিষেধ তফ করা নিষেধ এই কিছু বিধিনিষেধ আছে তাদের জন্য এর মধ্যে নামাজ তাদের কাজা করতে হয় না রোজা কাজা করতে হয় কেন এটা রোজা কেন কাজা করতে হয় নামাজ কেন কাজা করতে হয় না এটা একটা সূক্ষ্ম বিষয় রোজার বিষয় সরিয়া কি জিনিস রোজা কাজা করতে হয় এই জন্যে যে সে রোজা রাখতে সক্ষম ছিল অসুস্থতার কারণে রোজা রাখতে সে অক্ষম না না খেয়ে থাকলে হয় কিন্তু আল্লাহ তার হুকুম সে জন্য সে রোজা রাখে নেই পরবর্তী পবিত্রতা অবস্থায় সে রোজা রাখবে क्योंकि रोजा रखते से सक्षम छु विधाय तर परीते क्याा करते हैं जेहतु से सक्षम आल्ला हुकुम मानार्थे से पर रख नाम पवित्रता फरज नाम पवित्रता फरज ओ अवस्थाएं से पवित्र हवा तारे सम्भव ना যেহেতু ওই অবস্থায় সে পবিত্র হওয়া তার পক্ষে অসম্ভব আলমিন বলেন অসম্ভব বিষয় আমি তোবার উপর চাপাইয়া দিব না এই জন্য করতে হয়। নামাজ কেন কাজা করতে হয় না এই পার্থক্য যে অসম্ভব অবাস্তব বান্দার জন্যে যেটা অসম্ভব এমন কোন বিষয় রবী আলমিন বান্দার জন্য জরুরি করেন সেটাই ফরজ করেন সেটাই বান্দার উপর আল্লাহ তালা দায়িত্ব দেন অসম্ভব কোনো বিষয়ের জন্য বান্দা আধিষ্ট নয় সে কথাটাই রব্বুলা আলামিন বলতেছেন কামা কুতি বা আলাল্লা দিন কুম অতীতের যারা ছিল তাদের উপরে আমলটা ছিল তোমরা ভাইবো না যেটা অসম্ভব এটা সম্ভব আমল অতীতের মানুষরা করেছে তোমরাও কর এটা হচ্ছে মানসিক সান্ত্বনা বান্ধাকে প্রস্তুত করা মানসিকভাবে যেন বান্ধা ভেঙ্গে না যায় যে না টেনশনের কোনো কারণ নাই এরপর আল্লাহ তাকে উৎসাহ দিতেছেন তুমি রোজা কেন রাখবা উৎসাহ দিতেছেন কেন রাখবা এই জন্যে রাখবা লাল্লাটা কোন এই আমলে রুসিলায় তুমি মুত্তাকি হয়ে যাবা এই জন্য তো রোজার সবচেয়ে বড়ো ফায়দা হচ্ছে যে বান্দা রোজা রাখলে মূর্তাকি হয়ে যাবে রোজা রাখলে মুর্তাকি কেমনে হয় জুমার মধ্যে আলোচনা আমরা বলেছিলাম আবারও একটু সূত্রটা টেনে আনি প্রসঙ্গের কারণে রোজা রাখলে বান্দা কিভাবে মূর্তাকি হয় বড়দের কথা হচ্ছে রমাজান মাসে বান্দা যেই আমলটায় অভ্যস্ত হয় আল্লাহ তাহলে সারা বছর তাকে ওই আমলের মধ্যে রাখেন রোজা অবস্থায় বানজা যে আমলে অবস্থ হয় কেউ যদি তাহাজুদের রোজার মধ্যে অবস্থ হয়ে যায় আল্লাহ তাহলে সারা বছর তার জন্য তাহাজ আমলকে সহজ করে দেবেন তো রোজার মধ্যে একটা আমল হয় সেটা হচ্ছে আমল ওই যে বললাম যত বড় অপরাধী হোক যত বড় চোর হোক ডাকাত হোক সে রোজা রাখলে কিন্তু গোপনে খায় গোপনে বান্দা সমস্ত রকমের গুণা করে সে দরজা জানালা আটকায় নানা রকমের গুনায় লিপ্ত হয় তখন সে ভাবে না যে আমি সব লাগাইলাম কিন্তু সিসি ক্যামেরার ব্যাপারে আমার কোনো টেনশন নাই আল্লাহ তাহলে যে সিসি ক্যামেরা লাগাইয়া রাখছেন আমার জন্যে সার্বক্ষণিক সর্বদিক থেকে চব্বিশ ঘন্টা এক মুহূর্তের জন্যে সেটা সরছে না সেই দিকে তার কোনো টেনশন নাই যেই জানালা খোলা থাকলে যিনি দেখলে আমার আখারাত বরবাদ হবে সেই জানালা আমি বন্ধ না করে সব জানালা বন্ধ করে গুণা করতেছি কিন্তু রোজা এমন এক আমল যে যত বড় অপরাধী হোক সে ঘরের অন্ধকারে কেউ নাই সব দরজা জানালা বন্ধ তারপরও সে টিপাসায় কষ্ট পাচ্ছে তারপরও সে ফিরিস থেকে পানি নিয়ে খায় না কেন খায় না আলু এই যে একটা বিষয় যে আমার আল্লাহ দেখতেছেন এটা হচ্ছে প্র্যাকটিস তাকুয়ার প্র্যাকটিস এটার নামে তাকোয়া আমার আল্লাহ দেখতেছেন যখন মামদার সত্যিকার অর্থে এইভাবে রোজা রাখবে যে আমার আল্লাহ দেখতেছেন সত্যিকার রোজা যখন সে রাখবে ওই তাকোয়ার আমলের অভ্যাস তার মধ্যে তৈরি হয়ে যাবে সারা বছর সে যখন চলবে তখন গুণাহ করার সময় তার ওটা মনে আসবে আর কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখতেছেন এটা হচ্ছে তাকোয়া এইভাবেই বাংলা রোজার মাধ্যমে মোত্তাকি আজকের আলোচনার বিষয় আসলে তাকুয়া নিয়ে তাকুয়া কাকে বলে তাকুয়ার ফজিলতে আগে একটু শুনি তাইলে তাকুয়ার প্রতি আগ্রহটা বাড়বে শোনার প্রতি ওর আনী করিমিরবুল আলমীন তাকুয়ার ফজিলত সম্পর্কে বলে দিয়েছেন চারটা ফজিলত আমরা স্পষ্ট আয়াত থেকেই পাই বহু রকমের ফজিলত বের হয় কিন্তু এই চারটা পাই আল্লাহ এক নম্বর কথা হচ্ছে যে ব্যক্তি তকবা অর্জন করবে আমি তোমার জন্য খুলে দিচ্ছি তাহলে তাকুয়ার প্রথম ফজিলত হচ্ছে মোত্তাকি বান্ধার জন্যে দুনিয়ার কেউ তার পক্ষে থাকুক আর না থাকুক তাকুয়ার সর্বপ্রথম ফজিলত হচ্ছে আমাদের কত কষ্ট কত বেরসানি আর আল্লাহ বলতে যে তুমি মুত্তাকি হয়ে যাও তোমার রিজিকের জিম্মদার আমি হয়ে গেলাম চিন্তা কর কেমন রিজিক যে বান্দা তুমি চিন্তা করো একভাবে আমি দেই আরেকভাবে আমি এমন ভাবে তোমার রিজিকের ব্যবস্থা করব লা করবো যেটা বান্দা কখনো চিন্তা কল্পনায় আন সেটা তার ধারণাও ছিল না এইভাবে আসতে পারে অনেক সময় আমরা এরকম দেখি হতাশা কাজ করতেছে। হঠাৎ কর থেকে কি চলে আসে হাজর পির যজুর রহমতুল্লাহ আলে পির জজুর রহমতুল্লাহে আলে নাম শুনছেন কি না আপনারা হাফিজুর রহমতুল্লাহ আলাই আরে আব্দুল ওয়াহুর পির মানুষের জন্য সবাই পিরজু হুজুর বলতো আসলে নাম তো আর পির জি হুজুর না নাম আব্দুল ওয়াহ পির ডাকতেন সবাই যেমন হাফিজু হুজুল ওনার নাম তো আসলে মোহাম্মদুল্লাহ কিন্তু ডাকেন সবাই হাফিজ জজুর কারণ ছোটবেলায় যে হাফিজি নাম পড়ে গেছে এই নাম পড়ার পর আর ওই নাম সরে নেয় ওস্তাদদের মুখে শুনেছি ওইটা যে হাফিজ জজুর রহমদুল্লাহ আলের খুব ইচ্ছা ছিল হাফেজ হবে এটাও আমাদের ওই রিজিকের বিষয় মোট হলে যে আল্লাহ তালা রিজিকের ফ্যাস করেন হাফিজ জুজুরের নামের মধ্যে ওই উদাহরণ আছে হাফিজ জুজুরের খুব শখ ছিল হাফিজটা হক এখন নোয়াখালী ওই আমাদের এই অঞ্চলে পুরো অঞ্চলে হেসখানা নাই। এখন তো আলহামদুলিল্লাহ অলিতে গলিতে হেসখানা আলহামদুলিল্লাহ মসজিদে মসজিদে হেঁসখানা অনেক ভাই আলিমদুর উপর আপত্তি তোলেন যে আপনাদের অবদান দেখান আরে ভাই আমাদের অবদান এটা যে হাফিজ জুজুর যখন হেফজ করতে চাইছেন এই পুরা অঞ্চলে কোনো হেসখানা ছিল না আর এখন আপনি ঘরের থেকে ভাই হেলি হেসখানা পান আলহামদুলিল্লাহ আর কী চান হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই পাগলের মতো হাফেজ হবেন স্কুলে ভর্তি করাইছেন স্কুলে পড়তেছেন তো হঠাৎ শেখ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটু এদিকে দাঁড়াই সবাইকে একটু দেখান একটু আসান আপনি চলে আমাদেরকে ফেলাইয়া আপনার কাছে তারা আমি পড়ানো শিখছি আপনি আমার উস্তাদ একটু দোয়া দিয়ে যান জামাত আসছে সাথে শর আছে মার্শাল্লাহ এ শেক হচ্ছেন আমাদের এই মসজিদের এক সময়ের তারাবীর উস্তাদ আমার উস্তাদ আমি ওনার কাছে তারাবি পড়ানো শিখছি আমাদের ধরে ধরে শিখাই করতে চলে যান দেখি ভাই ভাইরা মার্শাল্লা খুব আমলি মানুষের মেহনতির জড়াই আসেন সাথী আচ্ছা তা হাবিজ জুজুর রহমতুল্লাহ আলাই ওই পেরেশানিতে আসেন হঠাৎ কুকুরে কাম দিছে। তখন কুকুরে কামড় দিলে চিকিৎসা হয়তো রামপুর সেই ভারতের প্রদেশের উত্তরপ্রদেশের কাছে। বিহারে শেষ দিকে রামপুর একটা জায়গা ওখানে কুকুরের চিকিৎসা হয় সরকারিভাবে ওখানে পাঠানো হয় আমি যুদ্ধ রহমতুল্লাহ আলীকে কুকুরে কামড় দিছে সরকারিভাবে অনেকে ওই জায়গায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য আর ওই রামপুরে হচ্ছে তখন হেসখানা একটা আছে। যেখানে হাবেজ হওয়া যায় আলাদা যদি বলছে না বান্দা চিন্তাও করতে পারে না ওয়ার্স কমিন হাইসুলাই হাতাসিম বান্ধা চিন্তাও করতে পারবে না তাকে কিভাবে কীভাবে তো ওখানে চলে গেছে ওখানে চলে যাওয়ার পর এখন তো বোর্ডিং সিস্টেম আছে এক সময় তো বোর্ডিং সিস্টেম ছিল না লজিং সিস্টেম ছিল আশেপাশের বাড়িতে ছাত্ররা পড়াইতো খাওয়া দাওয়ার ব্যবস্থাও হইতো তারা ওই বাচ্চাদেরকে পড়াইতো খাইতো আর মাদ্রাসায় এসে নিজে নিজে পড়তো এরকম ব্যবস্থা ছিল মাদ্রাসায় খাবারের কোনো ব্যবস্থা নেই রহমতুল্লাহ আলের খাবারের কোনো ব্যবস্থা নেই এখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে উনি বলছে আমি আর দেশে যাবো না আমি এই জায়গায় হাসখানে গেছে তো এখন খাবারের তো ব্যবস্থা এর মধ্যেই মাদ্রাসার পাশে এক বাড়িতে একজন মারা গেছে লোক মারা এখন ওই বাড়িওয়ালারা মাদ্রাসাওয়ালাদের কাছে আবেদন করছেন একজন তালিম এলিম দেন আমরা দিন তো ওস্তাদরা বলেন যে ঠিক আছে এই মোহাম্মদুল্লাহ বাংলাদেশ থেকে আসছে তাকে দিয়ে দেবো তখন তো সব এক বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তান সব এক তো হাফিজুজুর রহমতুল্লাহ আলেকের নাম ছিল মোহাম্মদুল্লাহ মুহম্মদুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন ওই বাড়িতে ওই খান আর মাদ্রাসায় পড়েন হাস্তানায় এখন চল্লিশ দিন শেষ শুধু পেরিস আমি কাছে দোয়া করতেছেন এখন কী উপায় ওই দিন শেষ পাশের ঘরে আরেকজন এইভাবে কয়েকটা ঘটনা হওয়ার পর এলাকাবাসী সতর্ক হয়ে গেছে আর সরবরাহ এত আমাদের পুরো মহল্লার যা সময় হবে সবাই মিলে মশওয়ারা করে ওনাকে স্থায়ীভাবে খাবার একটা ব্যবস্থা করে দিয়েছে যে মানুষ আর মারার দরকার নাই তার খাবারের ব্যবস্থা করে আল্লাহ আল্লাহ রাস্তা খুলে দেন এটা আল্লাহ কথা বান্দা যখন আল্লাহর হয়ে যাবে আল্লাহ কীভাবে কি করবেন বান্দা বুঝতেও পারবেন টেরিবেন এরপর থেকে হাফিজুর রহমতুল্লা জায়গায় পরিচিত হয়েছেন হাফিজজি হাফিজ ওই হাফিজ সাহেব হাফেজের হাফেজকে আমরা বলি হাফেজ ওই হাফেজ থেকে তারা ডাকছিলেন হাফিজি ওখান থেকে নাম করে গেছে হাফিজি ওই হাফিজি যে পরশে পরশি পির জুর ওনার একই অবস্থা আব্দুল নাম একটু সুফিস ছিলেন বুজুর্গ মানুষ সবাই পিস ডাক্তার পির ডাকতে রাখতে পিস জজুর হয়ে গেছে সদস্য বুঝুর শ্যামসুলক ফরিদুর রহমতুল্লাহ আলী সদর মানি মূল উস্তাদ যিনি প্রধান শিক্ষক ওই সদর সাহেব হুজুর ডাকতে রাখতে এখন সদস্য হয়ে গেছে নাম ভুলে গেছে মানুষ হাফিজ জজুরের নাম যদি জিজ্ঞেস করে কতজন বলতে পারবে পির জজুরের নাম জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবে সদস্য হজুরের নাম জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবে না আল্লাহ তারা তাদের উপাধিগুলোকে এমন কবুল করছেন যে নামে মানুষ ভুলে গেছে জানেই না হচ্ছে রহমতুল্লাহ আরে মাদা মাদ্রাসায় মাদ্রাসায় হোসাইনিয়া আশরাফুরা মাদ্রাসা বাজার থেকে একটু দক্ষিণে নদীর পাড় ওই বড় মাদ্রাসায় হচ্ছে তিজুর রহমতুল্লাহ আলাই সমক পড়াইতেছেন ক্লাস করাইতেছেন আমার আব্বা তখন ক্লাসে আব্বার থেকে শোনায় এই ঘটনা ঘটনা একদম বর্ণনার দিক থেকে মাঝখানে কোনো ফাঁকা নাই আব্বা দেখছেন বর্ণনা করছেন আমি শুনছি আমি আপনাদেরকে শোনাই দিয়েছি আব্বারা সবকে সবকে আব্বারা এর মধ্যেই বোর্ডিংয়ের যিনি দায়িত্বশীল আমরা মাদ্রাসার পরিভাষায় বলি নাজিম আব্বা বোর্ডিং ম্যানেজার ওই বোর্ডিং ম্যানেজার আসছেন ক্লাসের মধ্যে আইসো বলতেছেন হজরত চুলাই যে কিছু বসাবো চাল নাই। কিচ্ছু নাই দুপুরে খাওয়াবো কি বাচ্চাদেরকে কিচ্ছু নাই তো হজরতুর রহমতুল্লাফ দিতেছেন ভাই এই মালিক কি আমি তুমি আমার কাছে আসছ কেমন কথা আমার কাছে কেন রিজিকের মালিক যে কাছে না যায় না এ কথা বলে নাজমাককে বিদায় করে দিয়েছেন ওই ক্লাসে থাকা অবস্থায় আর একজন খবর আসছে ক্লাসে লোক আসছে যে হজরত এক ট্রাক চাল আসছে ঢুকতে পারতেছে না কোন দিক দিয়ে ঢুকত ক্লাস অবস্থা ও ভাই কিসের বর আল্লাহ ওয়ালাদ বর কথা মানুষ যখন তার দিল দেমাগ সব আল্লাহ কেন্দ্রিক হয়ে যায় যে আমার আল্লাহ সব সব দেখতেছেন সব করতেছেন এই হালত যখন মানুষের দিলের হয়ে যাবে আল্লাহ তালা ওয়াদা করতেছেন ইয়ে যে আল্লাহু মখরাজা তার সব একটু ব্যবস্থার জিম্মারা তার এমন নিজিক আমি দিব যে সে চিন্তাই করতে পারবে না তারপর আল্লাহ তালা মাগফরাতের ওয়াদা করছেন বিভিন্ন জায়গায় মোত্তাকির জন্যে রাজি হয়ে যাওয়ার ওয়াদা করছেন তাকুয়া কি জিনিস ভাই ফজিলত তো বললাম দুনিয়া এবং আখরাত সব জায়গায় আর ফজিলত মোত্তাকির ফজিলত তাঁকুয়া কি জিনিস তাকু আর অর্থ বড়রা দুইটা করছেন এক হচ্ছে সাধারণ অর্থ তা কোয়া মানে ভয় করা তা কোয়া মানি ভয় করা ভয় করা মানে আল্লাহকে ভয় করা কেন উদ্দেশ্য তো তাকওয়া মানে আল্লাহকে ভয় করা আল্লাহ তাআলা যখন মানুষকে পাঠান কি বলে পাঠাইছেন হযরত আদম আলাইহিসসালাম কি কি বলেছেন আল্লাহ তাআলা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু সূরা বাকারাহর শৌদেতে আসছে কুন নাহবিতু منها বা আদু কুমলি বা আদিন আদুক তোমরা জান্ন থেকে বের হয়ে যাও নিচে নেমে যাও বলা হয় উপর থেকে নিচে নামাকে উপর থেকে নিচে নামাকে বলে হুবুথ এই বিতু মানে উপর থেকে নিচে নেমে যাও জান্ন থেকে দুনিয়ায় চলে যাও বা আদু কুম্লি বা আদিন তোমরা একজন আরেকজনের দুশ্মন মানুষ একজন আরেকজনের শত্রু হাসান মানুষ একজন আর একজনের দুশ্মন হওয়ার জন্য মানুষের মধ্যে খারাপ গুণ তো থাকতে হবে বোঝা গেল রপুল আলমিন মানুষকে আল্লাহ তারা দুনিয়ায় পাঠাইছেন সাথে তার মধ্যে খারাপ কিছু গুণ দিয়েই পাঠিয়েছে কারণটা কে আলামিন আলমিন শুরুতেই বলে দিচ্ছেন বা আদু তুমলি বা আদু তোমরা একজন আর একজনের শত্রু হবা একজন আরেকজনের শত্রু তখনই তো হবে যখন তার মধ্যে শত্রুতা সৃষ্টি হয় যে সমস্ত বদগুণের কারণে ওই বদগুণগুলো তার মধ্যে থাকে তাহলে বোঝা গেল মানুষের মধ্যে আল্লাহ তালা ওই বদগুণগুলো দিয়েই মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে মানুষ তাকোয়া কি জিনিস তাকোয়া হচ্ছে মানুষ সমস্ত রকমের অপরাধ থেকে বাঁচবে শুধুমাত্র আল্লাহকে মনে করি সমস্ত অপরাধ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এটা আইন কানুন পুলিশ অস্ত্র বিভিন্ন আধুনিক ব্যবস্থা এগুলো কোনো দিন মানুষকে অপরাধ মুক্ত রাখতে পারে না অসম্ভব যদি তাই হইতো দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত অপরাধ বাড়ছে না কমছে বলুন তো পুলিশ কি বাড়ছে না কমছে সৈন্য বাড়ছে না কমছে অস্ত্র বাড়ছে না কমছে কত হার বাড়ছে অনেক বাড়ছে অস্ত্র যত বাড়তেছে অপরাধ তার চেয়ে বেশি বাড়তেছে পুলিশ যত বাড়তেছে অপরাধ তার চেয়ে বেশি বাড়তেছে তার মানে কি মানে হচ্ছে আইন কানুন পুলিশ অস্ত্র সমরাষ্ট্র मरणास्त्र जो रकम अस्त्र आस्त्र मानुष के अपराधाते कारण मानुषर प्रवणत ही हेसे सेपराध प्रवण सेपराध करूज पाई अपराध करपराधाइते पुलिस बाढ़ते दिन दिन मानुषर अपराध दिन दिन कमार कथा से दिन दिन बाढ़ते मानी हे पुलिस मानुष के अपराधाई पे আমরা তো ভালোই আছি আমেরিকাতে ইউরোপে ওই সমস্ত রাষ্ট্রে অপরাধ কম হয় আমরা মনে করি কানুনের চাপে এত অপরাধ কম হয় এত কানুন এত সিস্টেম কিন্তু যদি এক দুই মিনিটের জন্য কোথাও কারেন্ট চলে যায় বিদ্যুতের যদি বিপর্যয় হয় কোনো কারণে এগুলো ঘটনা আসে পেপার পত্রিকায় মিডিয়ায় যে ওই এক দুই আধা মিনিট বিদ্যুৎ ছিল না তসমস করে ফেলছে প্রতিষ্ঠা। বড় বড় ইলেকট্রনিক দোকানগুলোতে ঢুকে কেউ ফ্রিজ মাথায় নিয়ে বের হয়ে গেছে টেলিভিশন মাথায় নিয়ে বের হয়ে গেছে ছবি অস্ট্রপত্রিকা আধা মিনিট বিদ্যুৎ ছিল না আমেরিকাতে আধা মিনিট এর মধ্যে দোকান পাট সব তস মস করা আমরা তো ভালোই আছি ঘণ্টায় ঘন্টায় কারেন্ট থাকে না আলহামদুলিল্লাহ তো বুঝা গেল আসলে ওই সমস্ত আধুনিক বিশ্ব অপরাধ নিজেদেরকে এগুলো হচ্ছে চাপ প্রয়োগ করে মানুষের দিল পরিবর্তন করতে পারে না দিল পরিবর্তন তো তখনই করবে হবে বোঝাতে যাবে যে আপনার সামনে লক্ষ কোটি টাকা পড়ে আসে আপনি ধরতেছেন না কেন ধরতেছেন না যে এটা ধরা নিষেধ আল্লাহ তাহা নিষেধ করছেন এটা ধরতে এটা ধরলেই আমাকে তার মালিকের কাছে পৌঁছায় দিতে হবে যত রকমের অ্যালান আছে করে হ্যাঁ নামে আবার রহমতুল্লা আলের মাঝাব এটা মাসলাক যে ওই মাল পরে থাকুক তুমি ধরো না যদি ধরো তোমার উপর একটা জিম্মাদারি চলে আসবে সেটা হলো যে বাজারের মধ্যে যেখানে সেখানে অ্যালান করতে হবে তিন দিন পর্যন্ত এই অ্যালানের জিম্মাদারি চলে আসবে মালটা হাতে নিলেই এই জন্যে এক বুড়ির ঘটনা আছে টাকা পরে আসি মামা আবানি মহমতুল্লাহ আলীকে বলতেছে মিয়াবাই একটু টাকাটা উঠা দেন বুড়ি অন্য মাঝহাবের অন্য মাসলাকের মামা আবানতুল্লাহ আলহ আলাই ফুরির কথায় টাকা উঠাই দিই গিয়া যেই টাকা ধরছে উঠা দিচ্ছে বলে টাকা তো আমার না কার আমি জানি কি পড়ে গেছি বিপদে বিপদে ফাঁড়ানোর জন্য কারণ এই মাস আলা ওই বুড়ির ছিল না এই মত বুড়ির ছিল না রহমতল্লাহ আলিক বিপদে ফাঁড়ানোর জন্য এটা করছে যাই হোক আল্লাহ তাহালের হুকুম তেমনটাই বান্দার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তো পুলিশ না থাকলেও সে অপরাধ করবে না যেমনটা করে না একজন রোজাদার অপরাধী তাকে কোনো পুলিশ পাড়া দেয় না রোজায় কিছু খাও কিনা তাকে কেউ পাড়া দেয় না ঘরের অন্ধকার পুটুরিতে সে কেবলমাত্র আল্লাহকে ভয় করে সে কিচ্ছু খায় না কেন এটা তার দিলের মধ্যে পরিবর্তন আসছে মানুষের দিলের মধ্যে যখন পরিবর্তন আসবে সে নানা রকমের অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখবেন শাহ এটা হচ্ছে তাকওয়ার দিলের মধ্যে আল্লাহ ভয় তৈরি করা যা আমাকে আল্লাহ তা আল্লাহ দেখতেছে এটা হচ্ছে বাহ্যিক অপরাধগুলো আরেকটা অপরাধ হচ্ছে মানুষের বাতিনি অপরাধ যে বাতিনি রোগগুলো আছে মানুষের হিংসার রোগ আছে এই হিংসার কারণে মানুষ নানা রকমের অপরাধ করে হিংসার কারণে লোভ লোভের কারণে মানুষ নানা রকমের অপরাধ করে চুরি করে কেন করে তার দিলের মধ্যে লোভ কাজ করতেছে তাকাতি করে কেন করে তার দিলের মধ্যে লোভ কাজ করে একজন একজনকে খুন করে ফেলে কেন কেন করে তার দিলের মধ্যে লোভ কাজ করা তোমার হিংসা কাজ করতেছে তুমি আমার চেয়ে আগে বারবা কেন একজন একজনকে অপদস্থ করতেছে কেন করতেছে তার দিলের মধ্যে কিবিরের রূপ কাজ করতেছে এই বাতিলি রূপগুলো যখন মানুষকে কাজ করে সে নানা রকমের অপরাধে সংশোধনের ব্যাপারে তাদের মেহনতটা বেশি যে বাতিনী রূপগুলো রসুল বলেছেন যে তোমার শরীরের মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে এটা যদি ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় সারা শরীর বরবাদ এটা যদি ঠিক হয়ে যায় সারা শরীর ঠিক এটা তো আপেক্ষিক সাত্ত্বিক অর্থে যেটা আক্ষরিক অর্থে যেটা এটাও হতে পারে যে দিল নষ্ট হয়ে গেলে শরীরের মধ্যে পচন ধরবে বেকার হয়ে যাবে এটাও হতে পারে অথবা দিলের আমলগুলো নষ্ট হয়ে গেলে বাহ্যিক আমলগুলোও বরবাদ কোনো মূল্য নাই এটাও হতে পারে ও ভাই এই দিলের আমলগুলো নষ্ট হয় দিলের যে পদগুণ আছে এই পদগুণের কারণ এই পদগুণগুলো হচ্ছে হিংসা লোপ লালসা অহংকার এই এই সমস্ত বাজে গুণগুলো মানুষের দিলের মধ্যে যদি তাপয়া থাকে আল্লাহ ভয় থাকে তখন সে লোপ মুক্ত জীবন যাপন করবে সে হিংসা মুক্ত জীবন বানাবে যেটা আল্লাহর ফায়সালা আমার হিংসা করার কি আছে আল্লাহ আল্লাহারা তাকে নিয়ামত দিছেন আমাকেও দিতে পারেন আল্লাহ তাহারা ফকিরকে ফকিরি হালতে রেখাও তাকে নিয়ামত দান করছে কিভাবে কিভাবে হজরত রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম সাহাবা এ কামকে দানের ফজিলত শোনাইতেছে যে দান করলে এই ফজিলত দান করলে এই ফজিলত এইরকম দানের ফজিলত শোনাইতেছে এখন গরিব সাহাবিরা তো দান করতে পারে না তাদের দিলের মধ্যে চোট লাগছে যাহাইরে আমাদের পয়সা নেই পয়সা নাই বলে আজকে এই ফজিলত আমরা পাইতেছি না তো ওই গরিব সাহাবিরা আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের কাছে গিয়া সার্ধনা দিতে স্যার যে মিয়া হিসাব দিতে দিতে পাঁচশো বছর লাগবে আর আগে তোমরা জানতে চলে যাবে আল্লাহ গরিব যে আকে আল্লাহ কোন ভাবে রিজিক দিতেছেন। তাকে নিয়ামত দিতে হয়তো অপেক্ষা করছে সেটা হয়তো আমরা জানি না এই জন্য আল্লাহ তাল যে কোনো সিদ্ধান্তে অসন্তুষ্ট না হওয়া হিংসা না করা যে সে এত সম্পদশালী হয়ে গেল আমার নাই এটা আল্লাহ তাল সিদ্ধান্তের উপর আপত্তি করা এই আপত্তি আমি না করে বরং এটা চিন্তা করি যে আল্লাহ তালা আমার জন্য পাঁচশো বছর আগে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে আমাকে তো গরিব বানান নাই বরং আমাকে পাঁচশো বছর আগে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করলেন ও ভাই কোনো মানুষের দিলের মধ্যে যদি ওই আল্লাহ কেন্দ্রিক এই চিন্তাটা চলে আসে এটার নামই তাকোয়া এটাই তাকোয়া সার্বক্ষণিক যে কোনো বিষয়ে সে আল্লাহকে স্মরণ করেন ও ভাই এই তাকোয়া অর্জন হওয়ার জন্যে আল্লাহ তালা আমাদেরকে রোজা ফরজ করছেন था एहतियात। एहतियात थे बेचे थक हानी मूल अपराध पर्तमस्त का पोछा देखें बढ़ते चूरी চুরি একটা মূল অপরাধ এই চুরি মূল অপরাধ রসলে করিমসাল আলী ওসাল্লাম ইরশাদ করছেন কারো ঘরে গেলে তার জিনিসপত্রের দিকে তাকায়ও না চুপচাপ নিজের দিকে তাকাইত কারো ঘরের মধ্যে চুরি দিও না তারো কারো মালের দিকে তাকায়ও না কেন তোমার দিলের মধ্যে তোমার ভিতরে একটা বদগুণ আছে সেটা হলো লোভের বদগুণ সেই লোভের বদগুনের কারণে তুমি একসময় চুরির দিকে চলে যেতে পারো যে আমি মালটা গুষে আনি পকেটে নিয়ে আনি চুপচাপ কেউ দেখবে না ওই বড়ো অপরাধে তুমি জড়াইয়া যেতে পারো সেই জন্য আগে থেকে তোমাকে সতর্ক করা হচ্ছে যে তুমি ওই সমস্ত মানুষের সামানের দিকে তাকাই হ্যাঁ তোমাকে যদি কেউ কিছু দেয় সেটা গ্রহণ করে সুক্রিয়া আদায় করো তার প্রশংসা করো সেটা ভিন্ন জিনিস ভালো করে দেখো যিনি দিয়েছেন দাতা তার খুশি রাখবে রসুলের করিম সাল আলিয়া সাল্লাম আমাকে বড় অপরাধ থেকে আগে আটকাইয়া দিলেন জিনা করা বড় অপরাধ আল্লাহ তার হুকুম করে দিলেন রসুলকে উদ্দেশ্য করে বললেন যে আপনি মমিন মোমিনাদেরকে বলে দেন ইয়াবুদ্দিন আবু সো আরিম ফুরুজাউন্না না মিন আবু সো আর বললেন আবু সো আরিম যেন তাদের দৃষ্টিকে অবনত করে অবনত রাখে নিচের দিকে রাখে ভাই দৃষ্টি উপরের দিকে রাখলে আসবে যাবে বলে দৃষ্টি রাখলে কি হবে বলে জিনা অপরাধ জিনা অপরাধ এই অপরাধ যাতে না হয় এই অপরাধ পর্যন্ত তোমাকে পৌঁছাই দিতে পারে যে সমস্ত আমলগুলো এটার মধ্যে একটা হচ্ছে এই তাকানো তাকানো এই জন্যে তুমি ওই তাকানু থেকে আগে নিজেকে বিরত করো তাইলে মূল অপরাধ থেকে তুমি বেঁচে যাবা অপরাধের যে সমস্ত মাধ্যম আছে যে সমস্ত আশপাশগুলো আছে এটা ইসলামের চরম সৌন্দর্য আলহামদুলিল্লাহ মূল অপরাধ থেকে তো নিষেধ করেছে করেছেন আল্লাহ তাহলে অপরাধ পর্যন্ত পৌঁছাতে দেয় যে সমস্ত কাজ সেগুলো থেকেও আমাদেরকে বারণ করা হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আবাদতের ক্ষেত্রেও এমন মূল আবাদত যেমন সওয়াবের কাজ অবাদত করতে আনুষাঙ্গিক বিষয় যেগুলো আছে সেগুলোও সবাবের কাজ নামাজ পড়া তার জন্যে পবিত্রতা অর্জন করা হচ্ছে আমার জন্য জরুরি ওইটা মূল আবাদত না মূল আপাদত আমি নামাজ পড়বো অথচ আল্লাহ তাল আমার জন্য ওই অজুর মধ্যেও স্বভাব রাখছেন ওই গোসলের মধ্যে স্বভাব রাখছেন ওই ইফতারের মধ্যে স্বভাব রাখছেন ওই সাহারির মধ্যে বরকত রাখছেন এগুলো হচ্ছে আংশনিক বিষয় আল্লাহ তাল আমার জন্য এই বরণে আমদ দিচ্ছেন যে আমাকে মূল অপরাধে যাওয়ার আগ পর্যন্ত অপরাধের যতগুলো জারায়ের মাধ্যম আছে যতগুলো পথ রাস্তা আছে এই সমস্ত রাস্তাগুলো সম্পর্কেও আমাকে সতর্ক করা হয়েছে ও ভাই এটা হচ্ছে তাকোয়ার উপরের মর্তবা একদম আলা মর্তবা আমরা বলি উপরের যারা বড় ধরনের আল্লাহ আল্লাহওয়ালা বজুর তারা মূল গুণাহ তো করতেনই না মূল গুন পর্যন্ত আমাকে যে সমস্ত আমলগুলো পৌঁছায় দিতে পারে ও ভাই যুবকরা জুমার খুব ভাইও বলেছি বারবার চোখের হেফাজত চোখের হেফাজত চোখের হেফাজত খুব জরুরি বিষয় খুব জরুরি বিষয় এই রমজান আসতেছে আমি মুত্যাটি হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তা কার আগের লেভেল যেটা ওইটার মধ্যে আমি নিজেকে না জড়াব আমি যদি ডাইরেক্ট জিনা থেকে বাঁচতে চাই তাহলে জিনা থেকে বাঁচা আমার জন্য কঠিন হয়ে যাবে জিনা পর্যন্ত আমাকে যে আমুলগুরু পৌঁছায় আগে আমাকে ওই আমুলগুরু থেকে বাঁচতে হবে সেটা হচ্ছে এই চোখের হেফাজত ইমাম গজারি রহমতুল্লাহ আলাই জন্যই তো বলেছেন তোমার চোখের উপর যদি তোমার কন্ট্রোল না থাকে বুঝতে হবে তোমার দিলের উপরও তোমার কন্ট্রোল নাই কারণ তোমার দিলের উপর যদি তোমার কন্ট্রোল থাকতো তো তুমি তোমার দিলকে বুঝাই চোখকেও বুঝাইতে পারবে না যেহেতু চোখের উপর কন্ট্রোল নাই বুঝা গেলে তোমার দিলের উপর তোমার কন্ট্রোল নাই আর দিলের উপর যেহেতু কন্ট্রোল নাই তাইলে এক দেখা যাবে তোমার লজ্জাস্থানের উপরও তোমার কন্ট্রোল নাই তুমি মূল গুণের মধ্যে লিপ্ত হয়ে আসবে এই জন্যই রকম আনা আমাকে ওই চোখের হেফাজতের জন্য বারবার তাগাদা দা দিচ্ছেন বারবার তাকা দা যুবকেরা এটা অত্যন্ত জরুরি বিষয় মন খারাপ লাগবে কষ্ট লাগবে চোখ ফিরাইতে কষ্ট লাগে কিন্তু এটাও ঠিক আমলের মধ্যে মজলা চলে আসবে ইনশা আল্লাহ তালা চোখ ফিরাবা কলবের মধ্যে রক্তক্ষরণ হবে কলবের মধ্যে যে রক্ত ওই রক্ত না এটা হচ্ছে আল্লাহ তালার নূর তৈরি হবে কলবের মধ্যে ইনশাল্লাহ যতবার চোখ ফিরাবো আমি ততবার আমার কলমের মধ্যে আঘাত লাগবে ওই আঘাত আঘাত নয় আমার কালো দিলটা আস্তে আস্তে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তালা আর দিল যখন সাফ হয়ে যাবে দিলের মধ্যে যখন নূর চলে আসবে ইনশা আল্লাহ তা আমার সমস্ত আমলের মধ্যে মজা লাগবে আমলের মধ্যে মজা লাগেন আমাদের আমরা আমল করি বাধ্য হইয়া অনেক সময় আমল করি বাধ্য হইয়া যে নামাজ না পড়লে যার আগুনে যৌথ হবে কেন এটা কেন আমি তো আমলটা আমার মাওলাকে মহাব্বত করে ভালোবেসেও তো করতে পারি আমার ওই নামাজের মধ্যে মজাও তো লাগতে পারে এটাই তো আল্লাহ তালি আল নামাজ বড় কঠিন বড় কঠিন কিন্তু যারা যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে বিনয় আছে আল্লাহর সামনে যারা নম্রতা প্রদর্শন করে তাদের জন্য নামাজ কঠিন না এটা তো তাদের জন্যে আনন্দের জিনিস মজার জিনিস ও ভাই এই চোখের হেফাজত করা এটা হচ্ছে তাকোয়ার বড় প্রথম আমাদের ধাপ জিনা থেকে বাঁচা এটা হচ্ছে তাকোয়া গুণা থেকে বাঁচা এটা হচ্ছে তাকুয়া কিন্তু তাকোয়ার এই স্তরের আগে আরেকটা স্তর আছে সেটা হচ্ছে আমার কানকে জিনা ওই উপকরণ থেকে হেফাজত করতে হবে ওই অশ্লীল গান শোনা থেকে আমার কানকে হেফাজত করতে হবে এটা হচ্ছে রোজার দাবি রোজার দাবি রোজা রাখলাম আরে বসে বসে গান শুনলাম সময় কাটাইলাম রোজার কোনো দাম নাই রোজা রাখলাম চোখে হেফাজত করতে পারলাম না আমার কোনো দাম নাই রোজা রাখলাম আমার জবানের হেফাজত করতে পারলাম না অশ্লীল কথাবার্তা শেয়ার করতেছি আশেপাশে ও ভাই আমার এই রোজার কোনো মূল্য নাই আল্লাহ তাহলে হেফাজত করেন তাকোয়া অর্জন হবে কিভাবে তাকওয়া অর্জন হবে কিভাবে এই কথাটা বলে শেষ করে দেবেন শাহ আল্লাহ তাকওয়া অর্জন হওয়ার জন্যে সবচেয়ে বড় উপায় হচ্ছে আল্লাহ তালার মর্তব্য আল্লাহ তালা কত মহান এই বিষয়টা দিলের মধ্যে জায়গা দেওয়া এটা বারবার স্মরণ করা যে আমার রবের ক্ষমতা কত। কারণ আল্লাহকে যদি না চিনি আল্লাহকে না চিনলে আল্লাহকে ভয় পাবে কেন মানুষ যদি প্রেসিডেন্টকে না চেনে ভয় পাবে কেন হ্যাঁ में ग्राम अपेक्षा ग्राम्य बौद्ध जरा क्यों रसुल करीम सल्लाहसल्लम सम्पर्क सहबा एकरम जरा का थकत अवगत कत महान व्यक्ति जिज्ञेस कर ले जाए सहबाकरम भय थकतें अल्लाह रसूल कत सम्मान अल्लाह तला नाराज हन जो रसुलर एक बेहद जुति সাহব একরাম ভয়েও অনেক সময় প্রশ্ন করতেন না অপেক্ষায় থাকতেন যে কোনো বৌদ্ধ আসে কিনা কারণ তার দিলের মধ্যে রসুলের ওইরকম ওই ওইরকম বড়ত্ব মহত্ত্ব তার দিলের মধ্যে নাই সে প্রশ্ন করে ফেলবে একদম খোলা মানে একবার রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম গণিমতের মাল বন্টন করতেছেন গণিমতের মাল তো সিরিয়ালে পিছনে পড়ে গেছে এক বৌদ্ধ এখন বৌদ্ধ মানুষ রসুল যে সিস্টেম মতো দিতেছেন একজনের পর একজন দিতেছেন বৌদ্ধ তো সহ্য হইতেছে না থেকে বলতেছে ওর নাবি এই মাল আপনারও না আপনার বাবারও না কথা এই মাল আপনারও না আপনার বাবারও না এই মালের মধ্যে আমার হক আছে মানে আমার কেন দেন না আল্লাহ যে হা এই মাল আমারও না আমার বাবারও না এই মালের মধ্যে তোমারও হক আছে পাবা আল্লা রসুল এইরকম বলে দিয়েছেন বৌদ্ধ এই কথাটা রসুলকে বলতে পারলেন কাছের সাহাবিরা জিন্দিগিতে এমন কথা বলতে পারতেন জিন্দগিতে বলতে পারতেন না কেন যে তাদের দিলের মধ্যে রসুলের যে আজমত রসুলের যে মহত্ব বড়ত্ব যে আল্লাহ রসুল কত মহান এটা তাদের দিলের মধ্যে বসা আছে কিন্তু ওই বৌদ্ধের দিলের মধ্যে তোরা বসা নাই এই জন্য সাহাবাহরাম অপেক্ষা করতেন কোনো বৌদ্ধ আসে কিনা আসলে এমন ভাবে রসুলের সামনে এমন প্রশ্ন করে বসবে রসুল উত্তর দিবেন সাহাবায় একমের অ্যালেম ভারবে শিখবে অপেক্ষায় থাকতেন বাদশাহ আকবরের সময়ের একটা ঘটনাও আমরা শুনি কিতাবে পাই যা আকবর খেয়ালি মানুষ যখন যাইচ্ছা ইচ্ছা তা করতো তো মুশারা আয়োজন হয় যে কবিতা পাঠাও আমার নামে কবিতা লেখ দেখি কাঠটা কত সুন্দর হয় পুরস্কার দিয়ে তো নানান কবি বিভিন্ন কবিতা জমা দিতেছে আকবরের নামে এক একবদ্ধ আসছে গ্রামের মানুষ এও কবিতা লেখছে বুঝলেন তো উজির দেখা মন্ত্রী দেখা ভাবতেছে আল্লাহ কোন কবিতা লেখা আসছে আল্লাহ জানে শেষ না কল্লা ওটাও যায় আমারটাও যায় বলে ভাই তোমার কবিতার আগে একটু আমাকে দেখাও তারপরে বাচ্চাকে দিও বলে হ্যাঁ দেখাও তো দেখতেছে কবিতা লেখে কি কবিতা লেখে যে হর হর দর মা বজর হরে হরে পত্তে লাল লাল ফল আকবর বাদশাহাদ সব গাছের মধ্যে বড়ুই গাছ খুব পাতাগুলো সবুজ লাল লাল ফল এক কবিতা লেখছে আর আটবার বাদশাহইলো অবৈধ সন্তান হারামদানা এখন ওই হুসির তো এই কবিতা দেখা বলে হায় আল্লাহ আমি কি না দেখতাম উপায়টা হইত এখন তো কল্লা তারটাও যাইতো আমারটাও যাইতো তো বলতেছে যে ভাই তোমার কবিতা খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা কারি তৈপস রহমতুল্লাহ আলে তার এক কিতাবে লেখস আমার কথা নয় তো বলো খুব সুন্দর কবিতা লেখস কিন্তু লাস্টের যে লাইনটা এটা একটু চেঞ্জ করে দাও তাইলে তোমার কবিতাটা আরও সুন্দর হবে বলে হ দাও তো লেখো আকবর বাদশাহে বাহর্বান মানে আকবর স্থল এবং পানির সমস্ত কিছুর বাচ্চা আকবর বহুত বড় বাচ্চা তো লিখে দিস এখন বাচ্চার সামনে যখন ওই কবিতা বেশ করছে বাচ্চা তোর কবিতা পড়ে নিচের সাথে মিলাইতে পারে না কারণ উপরের কবিতা হইল বরুই গাছ যে বরুই গাছের সবুজ সবুজ পাতা লাল লাল ফল আর নিচে হইলো একবার বহু বড় মহান না। তো বাদশাহ বলতেছে যে ভাই তোমার সবটাই তো সুন্দর হয়েছে কিন্তু নিচের লাইনটা তো সুন্দর হয় এই তো বদ্ধ গেছে রাগইয়া যেটা আমি তো লেখছিলাম সুন্দর করে এখন এই মুজির তো সব চেঞ্জ করে দিল তুমি কি লেখিলে বল আমি তো লিখছিলাম একবার বাদশাহী দরকার হ্যাঁ এটাই সুন্দর এটাই সুন্দর তাকে পুরস্কার দেওয়া হয়েছে তো ঈশ্বরুল্লাহ আলাই এই ঘটনাটা লেখা আমাদেরকে বোঝানোর জন্যে যে ভাই ওই যে বৌদ্ধ ওই গ্রাম্য মানুষটা আকবর এমন প্রতাপশালী বাদশাহ একটু উল্টাপাল্টা হইনি কন্যা শেষ সে এই জায়গায় আকবরকে হারামজাদা বললো অবৈধ সন্তান বললো কেন বলল এটা কারণ তার দিলের মধ্যে আকবর সম্পর্কে জানা নাই যেহেতু জানা নাই এই জন্য সে আকবরকে ওইরকম ভয় পায় এই জন্যে আল্লাহকে ভয় পাওয়ার জন্যে যে আল্লাহকে আমি ভয় পাই এটা খালি মুখে মুখে বললে হবে না আল্লাহ তালা তার কি কুদ্রৎ ক্ষমতা এটা আমার জানতে ওটা ওইটা জানলেই আল্লাহ তালার ভয়টা ওইরকম তৈরি হবে যে যত বড় মানুষ আল্লাহ সম্পর্কে তিনি তত বেশি জানেন এই জন্যে তার ভয়টাও বেশি নবীরা আল্লাহ সম্পর্কে বেশি জানেন এই জন্যে আল্লাহর সাথে তার সম্পর্কটা বেশি আল্লাহকে ভয়ও পান বেশি নবীরা গুনা করেন না দুই কারণে নবীরা গুনা করেন না দুই কারণে এক হচ্ছে আল্লাহ তালা নবীদেরকে ওইভাবেই তৈরি করছেন যে তার মধ্যে গুনার যে আগ্রহ তৈরি হওয়া আর ন্যাক আমল করার আগ্রহ তৈরি হওয়া এই দুইটার মধ্যে গুনার আগ্রহটা কম এমন মাটি দিয়েছেন তার মধ্যে যে গুণের আগ্রহটা কম গুণা করার আগ্রহ আছে মানুষ হিসাবে এই এক কারক আর এক কারণ হচ্ছে যে নবীরা আল্লাহ তালাকে এত বেশি চিনেন আল্লাহ সম্পর্কে এত বেশি অবগত যে গুনার চিন্তাই করেন না তারা হজরফ কাহস নাহ নতির রহমতুল্লাহ আলের এক ওয়াকও আপনাদেরকে অনেক আগে একবার শোনাই যে তার এক সাগরে ছিলেন কাসেম মেহান রহমতুল্লাহ আলীকে উল্টাপাল্টা খালি প্রশ্ন করতেন হঠাৎ হঠাৎ এমন এমন প্রশ্ন করতেন পাগলা মানুষ পাগলা টাইপের কিন্তু প্রশ্ন করতেন খুব ভয়ঙ্কর রকমের প্রশ্ন হঠাৎ মানুষের মাথা উল্টায় যাওয়ার মতো প্রশ্ন প্রশ্ন করতেছেন কাসেম মেহান্ত রহমতুল্লাহ আলাই মুজাফরনগর জেলখানায় যাবেন জেলারের সাথে কোনো এক বৈঠক আছে তো মুজাফরখানার জেলখানার গেট দেখা যাচ্ছে ওই অবস্থায় ওই পাগল খাদেম জিজ্ঞেস করতেছেন হজরত আমার একটা বিষয় মাথায় ধরে না কি সমস্যা বলেন সমস্যা হচ্ছে যে আম্বি আলী সালাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেন রসুল করিম সাল্লা আলি সাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছেন এই রকম হবে এরকম হবে এরকম হবে বলে আমি আলী সালাতামরা যে সমস্ত ভবিষ্যৎবাণী করেন তা পুরোপুরি পাওয়া যায় একদম হান্ড্রেড হান্ড্রেড ঠিক হয়ে কিন্তু আমাদের বড়োরাও অনেক সময় আনুমানিক গায়েব যায় না গায়েব যায় না না না আনুমানিক অনেক বাণী কর্মী যেরকম হইতে পারে এরকম হইতে পারে কিন্তু বুজুরগদের আল্লাহওয়ালাদের ওই সমস্ত ভবিষ্যৎ বাণীগুলো কখনো ঠিক হয় কখনো ভেঠিক হয় ঘটনাটা কি তত কাস আমি জানেন তুই আলাই যাকে যেভাবে বুঝানো দরকার তাকে যদি এখন কোরআনের আয়াত দিয়ে বুঝায় বুঝবে না হাদিস দিয়ে বুঝায় বুঝবে না কারণ ওইরকম বুঝ থাকলে আর সে প্রশ্ন করতো না কোরআন হাদিসের বুঝ যদি থাকতো ওইরকম প্রশ্ন করতো না তো সাধারণ জাহেল আওয়াম যারা তাদেরকে ওইভাবেই বুঝাইতে হয় বাস্তবতার সামনে নেওয়া তো কাসম নহমতুল্লাহ আলী বলেন যে আচ্ছা বলো তো ওই যে মুজফরনগরের জেলখানার গেট দেখা যাচ্ছে এখান থেকে কয় হাত হবে বলে হবে দুইশো আড়াইশো তিনশো এরকম হতে পারে দুই তিনশো গছ দূরে হবে বলে বুঝো দুই তিনশো গছ দুশো কত তিনশো কত অনেক পার্থক্য বলে হ্যাঁ ওই গেটে ঢুকবে ঢুকার মুহুর্তে এক হাত বাকি বলে বলতো এখন কটুক হবে বলে এক হাত হবে বলে না দুইশো তিনশো না এক তো এক হাত কোনো সংশয় সঙ্গ ছাড়াই কারণটা কি বলে একদম কাছ থেকে বুঝতেছি বলে এই হচ্ছে তোমার প্রশ্নের জবাব যে আম্বি আলীম সালামরা যখন ভবিষ্যৎবাণী করেন এগুলো পুরোপুরি ঠিক হয়ে যায় কেন কারণ এই জন্যে তারা আল্লাহর কর্তৃক এত অ্যালেম পেয়েছেন যে আল্লাহর সাথে তাদের সম্পর্কর দূরত্বটা ওইরকম কাছাকাছি হওয়ায় আল্লাহর সিদ্ধান্তগুলো তারা যেটা বলেন সেগুলো এইরকম কাছ থেকে বলেন জেনে শুনে বলেন সম্পর্কের কারণে আল্লাহ সম্পর্কে অবগত আইডিয়া থাকার কারণে এত চমৎকার করে বলেন যে সেগুলো আর অন্যরকম হয় না যা বলেন তাই হয় আর বুজুগদের সাথে নবীদের আল্লাহ ওয়ালাদের সম্পর্কটা একটু দূরে হওয়ার কারণে তারা যে কথাগুলো বলেন সেটা তোমার মতো কখনো দুইশো হয় কখনো তিনশো হয় হয়তো দুইশো ঠিক হয়তো তিনশো ঠিক কখনো ঠিক হয় কখনো ব্য হয় এটা হচ্ছে পার্থক্য ও ভাই আম্বে আলী সালাতামরা তারা গুণা না করার এটা একটা বড় কারণ যে আল্লাহ সম্পর্কে তাদের আইডিয়াটা যেমন আল্লাহ সম্পর্কে তাদের ধারণা যেমন আল্লাহর কুদরত ক্ষমতা সম্পর্কে তারা যতটুকু জানেন আমরা ততটুকু জানি না অতটুকু বিশ্বাস আমাদের নাই এই জন্যে আমরা আলী সালাত সাল্লাম গুণা করার সময় এমন অবস্থা যে আল্লাহ দেখতেছেন এরকম ভাবেন এই জন্য তারা গুণা করেন না আল্লাহরকে আল্লাহর কুদরত সম্পর্কে তাদের আইডিয়াটা একদম পারফেক্ট পুরাপুরি এই জন্য তারা কোনো গুণা করতে পারেন না করেন না আমাদের দূরত্ব হওয়ার কারণে যে যত দূর আল্লাহ সম্পর্কে ধারণা যার যত দূরের সে তত বেশি গুণা করে সে তত বেশি গুণা করে এই জন্য বড়োরা বলেন তাকুয়া অর্জনের জন্যে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আগে তোমাকে জানতে হবে যে আমার আল্লাহর ক্ষমতা কতটুকু এগুলো বারবার চিন্তা করা বারবার চিন্তা করা আমরা কিন্তু জানি অনেকেই জানি এটা কি জানি না আমার হায়াতের মালিককে জানি না। আমার মৃত্যুর মালিককে জানে না। আমাকে যদি আল্লাহ তালা ইচ্ছা করেন ফকির বানাইতে পারেন কি না আল্লাহ তালা যদি ইচ্ছা করেন আমাকে বাদশা বানাইতে পারেন কিনা তেহামত দিবসের মালিককে সুরে ফাতে মধ্যে প্রতিদিন পড়তেছি মালিক ইয় তেহামদিবসের মালিক তো সব জানি তেহামত দিবসের মালিক আমার রব আমার হায়াতের মালিক আমার রব আমার মৃত্যুর মালিক আমার রব আমার সুস্থতার মালিক আমার রব আমার অসুস্থতার মালিক আমার রব আমি ওগুলো সারাক্ষণ চিন্তা করি সারাক্ষণ চিন্তা করলেই আমার দিলের মধ্যে আমার রবের আসবত তৈরি হবে যে আমার রব কত বড় আমার রবের ক্ষমতা কত দূর আল্লাহ তালার ক্ষমতা আমার দিলের মধ্যে যত বেশি বসবে তত বেশি মুত্তাকি হওয়ার সুযোগ আমার জন্য সহজ হয়ে যাও এটা হচ্ছে বাস্তবতা খালি বসে বসে আমি মুত্তাকি হব তাকুয়ার জন্য দোয়া করবো আল্লাহর কাছে গুনা থেকে বাঁচবো বাজবো ইনশাল্লাহ গুনা থেকে বাঁচব কিন্তু বাচ্চাটা সহজ কখন হবে যখন আল্লাহ তাল আর আসবত আল্লাহ তালার মহত্ব বরত্ব আল্লাহ তালার প্রকৃত পরিচয় আমার দিলের মধ্যে আমি বসাইতে পারবো ইনশা আল্লাহ এই জন্যে আল্লাহ সম্পর্কে আমাদের পড়াশোনা করা দরকার আল্লাহ সম্পর্কে জানা দরকার যেগুলো জানি এগুলোকে দিলের মধ্যে বসানো দরকার বারবার কল্পনা করা দরকার বারবার কল্পনা করা দরকার যে আমার এই মুহূর্তে মৃত্যু হইতে পারে এই ক্ষমতা আমার রবের আছে এই মুহূর্তে আমি অসুস্থ হয়ে যেতে পারি এই ক্ষমতা আমার রবের আছে এগুলো বারবার চিন্তা করলে ওই গুণা থেকে বাঁচা সহজ হবে কারণ তখন আমার দিলের মধ্যে আল্লাহ তাহলে হাজির সবসময় আমার মাথার মধ্যে আল্লাহ তালা আজিম আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ওই রুকুম মোত্তাকি হওয়ার তৌফিক দান করেন যখন আমরা রোজা রাখি তখন যেমন আল্লাহকে বারবার স্মরণ করি আল্লাহ তালা সব সময় ওইভাবে আল্লাহকে স্মরণ করে সমস্ত রকমের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক আনায়ত করেন আমিন রমাজান যেহেতু চলে আসছে আজকেই আমাদের শেষ এই বছরের জন্যে আর কি আর রমাজানের পর ইনশা আল্লাহ তালা আবার প্রোগ্রাম চালু হবে রমাজানে আমাদের এই প্রোগ্রাম চলবে না আমাদের এই মসজিদে তারাবির জন্যে আপনারা যারা দূর থেকে আসেন দূরে থাকেন তাদেরকে আমরা দাওয়াত দিই ইনশাআল্লাহ তারাবে আমি পড়াবো ইনশাআল্লা আল্লাহ যদি হায়াতি তৈরি দান করেন সুস্থ রাখেন আমাদের মসজিদ সাহেব পড়াবেন দাওয়াত দিই এই জন্যে ইনশাআল্লাহ তাহলে আমাদের এখানে তারাবি ধীরে ধীরে হয় আস্তে আস্তে আমরা তেলাওয়াত করি তাড়াতাড়ি না আস্তে আস্তে তেলাওয়াত করি ইনশাআল্লাহ যারা কোরআন শুনতে চান আপনাদেরকে দাওয়াত ইনশাল্লাহ আমরা পুরান শোনাব আপনাদেরকে আল্লাহ তাহলে যেন আমাদেরকে সুস্থ রাখেন আমরাও দোয়া করি রসুল করিম সাল্লি সাল্লাম যেভাবে দোয়া করতেন ওই দোয়াও করে রমাজানের জন্যে আল্লাহ আমাকে সুস্থ রাখো আমার দ্বারা যেন রমাজানের কোনো ক্ষতি না হয় সেটাও তুমি দেখো এবং রমজানকে আমার জন্যে মকবুল বানায় দাও আল্লাহ সাল্লিম না আল্লাহ সাল্লিম না আলি রমাজান ও সাল্লিম হুলানা ও সাল্লিম হুমকালা এইরকম দোয়া করা ওই যে আলহু মুব্বালা এরকম দোয়া করা আল্লাহর কাছে রমাজানের জন্য। আল্লাহ তালা যেন আমাদেরকে রমজানের জন্য সুস্থ রাখেন আমার দ্বারা যেন রমজানের হক নষ্ট না হয় এইভাবে আল্লাহর কাছে বারবার দোয়া করা আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন আমি